আল্লা সুবহান তালায় সুযোগ করে দিয়েছেন আফরান্তোর ইউনো আইসি এবং আফরান্তোর সাথে যে দিনই কিছু কথাবার্তা হওয়ার এবং আফরান্তরে শোনার যে তৌফিক আল্লাহ সুবাহান দান করছেন আমরা আল্লাহ শুক্রিয়া দা করি আলহামদুলিল্লাহ আর আমরা এর থেকে যে কতাগুলা হর্মু উপকারী কথা আল্লা সুবহান তালা মানার তৌফিক দান করা কোনো বুল তুটি ইয়ে থাকলে আল্লা সুবহান বুল তুটিরে মাফ এবং আমরা সত্যরে সত্য হিসাবে গ্রহণ করতাম আমি কোরআন করিমর সুরা হামিম শেষদা এই সুরারে একটা নাম উল্লেখ সুরা ফুসিলাদ সেটার ৩৩ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি এর আলোকে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা ইনশাল্লাহ আপনাদের সামনে পেশ আহ্বান করা আল্লাহর দিকে আহ্বান করা আমরা আমরা দেশ অনেক ধরনের আমরা দেশ আমরা যে মুসলমান আছি আমরা সব এক কি আমরা এক না এক নাই আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি খালি দলে নাই টুপি দেখে বোঝা যায় কোন দলর পাঞ্জাবি দেখলে বোঝা যায় কোন দলর দাড়ি দেখলে বোঝা যায় কোন দলর সত্যি কিনা না আর আমরা আর ইসলামর কথা ইসলামের নামে যারা আসি আমরা আমরা ব্যক্তির দিকে লাইয়া যায় কিন্তু আল্লাহ সুতাল আয়তের মাঝে কইলা ওমান তার চেয়ে উত্তম খার কথা যে মানুষে আল্লাহর দিকে আহ্বান করে আমরা কার দিকে আহ্বান করতাম আল্লাহের দিকে আহ্বান করা দিকে আহ্বান করব সে গীতা করতে আমল আমল আর আমলের মাঝে ছটা পার্থক্য আছে আমল আর নে আমল এক খাজ আর একটাই লোক বালা খাজ উত্তম খাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যত জায়গা নেক আমলের কথা কইছেন কইছেন তারারে জান্নাত দেব হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে কইছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসান ওয়া আমালা তো তাদের জীবন এবং মৃত্যুতে আল্লাহ আল্লাহ সুবাহ কোরআন মাঝে কইসেন আমা তুন না শিবা আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে কম করছেন না বেশি করতে করতে লাড আমল করতে করতে সে টায়ার্ড হয়ে গেছে সে ক্লান্ত হয়ে গেছে তার জ্বলন্ত আগুন প্রবেশ করতে হইব করা আপনি একটা খামলা অঞ্চল খামলা অঞ্চল গোলাপগঞ্জ থাকিয়া গোলামগঞ্জ থেকে আই গোলাপ গিয়ে আপনি ব্যস্ত হয়ে গেছেন বিকালে হে দশ হাজার দশ করছে কম করছে না বেশি করছে হ্যাঁ গ্রাম কম না বেশি ধরছে কষ্ট কম করছে না বেশি করছে আপনি খুশি আপনি খুশি নিশি না খাম বেশি করলো এ বেটার পরিশ্রম বেশি করলো সময় বেশি দিল আপনি তার বিশাল লাগাইবা গাওয়ার মানুষের ডাকবা ডাকিয়া কইিদ মসজিদ মুসল্লিকর বারে কই আকা দাহিয়া আমি তার টা করে দিছে মানুষে যদি রিকুয়েস্ট করে রবা আচ্ছা বেটায় খাম তো করছে তার কত সময় কোন মালিক হয়তো আট ঘন্টা কাম করবো দশ ঘন্টা কাম করবো আপনি তার মালিক আপনার এই ছোট মোট সম্পদ আছে উগর মালিক এক হুটানোর মালিক বা এক বাড়ির মালিক আপনার সে সারা বিশ্ব জাহানোর যিনি রব তাই আপনারে আমার সৃষ্টি করছেন আপনারে আমার তার ইবাদত করবার লাগিয়া আর তা ইবাদত কিব দেখাইবার লাগিয়া দিস রসুল্লাহ সাল্লাহাম এখন আপনি যদি আল্লাহ এটা গ্রহণ করবা আপনি বেটাই সারাদিন কষ্ট করিয়া কাম করছে এগুলো গ্রহণ করার না আর রবুল আলমিনে আপনারা সৃষ্টি করছেন আশাফুল বানাইছেন গরু ছাগল মহিষ বানাইছেন না সার্ভিস দে আর আমরা কি দা করতাম আমরা আল্লাহর ইবাদত করতাম আল্লাহ সুমান তাহলে আমরারে সৃষ্টি করছেন এই উদ্দেশ্যে আর কইসেন যে আমরা কি দা করতাম নেক আমল করতাম নেক আমলে যে আমল রসুলোর তরিকা হইলে বাজারও যাওয়া বাজার গাড়ির ছোড়া সবটা কিব রসুল সাল্লা তরিকা হইতে ইসলাম অনুযায়ী হইতেই যদি ইসলাম অনুযায়ী হয় তাহলে আল্লাহ খবর বানাইলে খবুল আমার দেশ আসেনি শেখ সাদির গাইলটা কেনা শুরু হয় বক্তা কিন্তু এটা কারিখা হয়েছে রসুলোর তালিকা হয়েছে না শেখ সাদির তালিকা হয়েছে শেষ সাদির তালিকা দিয়ে খামেবো আপনার দরুদ আল্লাহর হাসা থবুল হইতেই রসুলের তালিকা হইতেই ামরিকায় আল্লাহ সুবান করেন থাকো আল্লাহ সুবানা কৈছেন সুরা মোহাম্মদের মাঝে এতে আমার প্রত্যেকটা ইবাদত রসুল সল্লু কামার এই তুমন সালাদা দেয়া করো আমার সালাদা দেয় করতে দেখায় রসুলের তরিকায় সালাদা করতে আপনি রুখু করমা রুখু স্থির ভাবে করতে হইব আপনার অঙ্গের মাধ্যমে করতে হইব আর একটা অঙ্গে যায় তাহলে না শেষদার সেটি হইতো না রসুসাল্লা সামনে নগদ একজন ব্যক্তি সালাম নামাজ পড়ছেন নামাজ ফুড়িয়া কৈছেন যে সালাম দিছেন রসুল্ল রসুদালিস্লামে ফিরিয়া দাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ছো না মাথা রেসা রাখবাই চেষ্টা করবাই সাতটা অঙ্ক দিয়ে চেষ্টা করবাই রুকু তা কি দাঁড়াইবাই রুকু কি অর্ধেক আমরা তো হাফ ডান অর্ধেক করিয়াও চাই যে অন্তি ইমাম সাহ যদি একটু লেট হয়ে মুসল্লি তেল হয়ে বই দিচ্ছে মুসল্লি কি না উঠে আপনি আট দি যে হরিয়া গেছিল ঠিক জায়গা মতো যাই তো স্বামী আল্লাহামেস আপনার ঠিক মতো জায়গা আর কইলে না মজা ফোড়ি ফরাজও লাগি না এ নিজে বাক করিলিস কোনটা ফরাজও পড়তায় কোনটা নতুন ছোট্ট একটা দুয়া রব্বিক ফিরলি হঠাৎ ছয়বার তিনবার ফোরতাম জানেন না আর কি তা কই নামাজি যারা তারা আপনার কীতা কই মুসল্লি কই না দেখা আল্লাহ মুসলিনা আমল যদি নেক আমল হয় না রসুলের তালিকা হয় না আমলে কান উলিয়া দিই জাহান নাম লাই দিই আমল যদি রসুলের তালিকায় নামাজ যদি রসুলের তালিকায় না হয় রসল নামাজ যদি সঠিকভাবে না হয় তাই নামাজির কান উলিয়া দিই জাহান নামে যাইব আল্লা সুহান এই আয়তের মাঝে হইরা যে আমরা কি দা করতাম তার হচ্ছে উত্তম সার যে মানুষের আল্লাহর দিকে আহ্বান করে এবং আমল করে তারপরে কি করে আমরা পরিচয় কিতা মুসলমান আমার পরিচয় মুসলমান ওটা আপনার মূল পরিচয় হ্যাঁ আপনি পরিচয় দিতে কইতে পারেন যে আমি দিল গিয়া রনীখালের মুসলমান আমি সিলেটের মুসলমান কইতে পারেন সুবিধা এটা আপনার বৈশিষ্ট্য দেখি এলাকা আমি সৌদি আরবি আল্লাহ সুবান মুসলমান না মৃত্যুবরণ করিও না মৃত্যুবরণ করতে হইবো কি দা ইয়া মুসলমান মৃত্যুবরণ করতে হইব আল্লাহ সুহান সম্মানিত উপস্থিত আল্লাহ সুহান যে ইসলাম মুসলমান মুসলমান খালি পরিচয় দিল না চৌধুরীর ঘরে জন্ম লইছেন আপনি চৌধুরী খানের ঘরে জন্ম লইছেন আপনি খান খানিক আপনার জন্মসূত্রে আপনার পরিচয় কিন্তু মুসলমান এলাকা নাই যে খালি জন্মসূত্রেও হয়ে লিব বৈশিষ্ট্যগত এই বৈশিষ্ট্য আপনার মাঝে খাইসনত আপনার মাঝে তাক্তরব আল্লাহ সুবাহ যারা মুসলমান তারার দিন ইসলাম ইন্নাদাহী ইসলাম তার দিন তার জীবন ব্যবস্থা ইসলাম দিন মানি ধর্ম নাই দিন মানি ধর্ম নাই আমরা যে ফর্ম ফিল আপের সময় লিখি যে ধর্ম কিতা ধর্ম ইসলাম আল্লাহ সুবাহন তাল্লাহ কইসেন দিন ইসলাম আল্লাহর মনোনীত দিন এলি ইসলাম দিন মান এলি জীবন ব্যবস্থা ইংরেজিতে ওয়ে অফ লাইফ জীবন ব্যবস্থা আমরা জীবন ব্যবস্থা বুঝি যে আমার জন্ম হইব জন্ম হইয়াল কিতা করতে হইব এটা সমাজে কইব না ইসলামে কইব। যদি আমার দিন হয় ইসলাম তাহলে এটা কিতা করতে হইব ইসলাম অনুযায়ী হইতে হওয়ার পরে আকিকা করতা নাম রাখতা এটা কিতা অনুযায়ী হইত এটা সামাজিক সাজ না এটা ধর্মীয় সাজ এটা ধর্মীয় সাজ এটা দিন ইসলামের সাজ এটা জীবন ব্যবস্থার সাজ আপনি যখন মুসলমান আমরা জীবন ব্যবস্থার মধ্যে ওটা আপনি মরিয়া লিখিত করতে একটা আপনার জীবন ব্যবস্থা আছে কিনা না একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার না থাকতে পারে কারণ তার চার্চের ভিতরে তার দিন শেষ এর বাদা করুন তার মন্দিরের ভিতরে শেষ তারপরে তার মরার পরেও মুসলমান তার ইসলাম হইল ইসলাম আছে তার মসজিদের বারে ইসলাম আছে তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে ইসলাম আছে এনে গেলে ঠগিত নাই উজনও সমিত নাই সুন্দর আচরণ করবো ওটা নাম ওই লোক ইসলাম বৈশিষ্ট্য তা আমরা মনে করছি ইসলাম ওই লোক নামাজ নাম এটা দেখা যাইব খুব নামাজি খুব ফরেজগার কিন্তু বৌল খুব খারাপ আচরণ আবার অনেক মহিলা হল ভাইবা তাই হুজুর আর কোন নামাজ আছে বাড়াই বাড়াইছে কিন্তু যে সামিল আনুগত্য করতেইব এটাও যে ইসলামের বিষয় খবর না কারণ কি না আমরা আদা বুঝছি ও যে ফার্স্ট অন্ধ মানুষ তারা আত্ম দেখা গেছে ডাকার মাঝে ধরছে আমরা অবস্থা যে ইসলাম রে আমরা যে জেলা বুচি ওলা আমল করিয়া যে জীবনের সব ক্ষেত্রে ইসলাম আছে আমার মসজিদ থেকে জেলা ইসলাম আছে আমার গরু ডুখতে ইসলাম আছে রসদ সাল্লা গরো সালাম দিয়ে আল্লাহ শেখান খাবার জায়গাও নাই অন্য জায়গা আমরা আমার সাথে ছুটো আসলাম হুজুর কই সালাম দিয়ে ডুববাই কিন্তু কোনোদিন ডুবছি না সালাম দিয়া কারণ না দিন গিয়া সালাম যদি আমরা আমরা সালামর আমরা তো কয়েকদার সালাম আছে এটাই লোক ইলেকশনের সালাম এটাই লোকি বিয়াবাড়ির সালাম মরে বিয়াবাড়ি সালাম আর একটাই লিখি ঈদর সালাম ইদানিং ঈদর সালাম পয়সা মিলে ঈদর সালাম করলে মুরবিয় পয়সা দেবে ইহুদি ক্রিস্টাবলার কাছ থেকে যে কিছু কোনো অনুষ্ঠানের সময় গিফট দিতে হইব আর ইসলাম ওই লোকি সালাম আসসালাম আলাইকুম কইলে গিফট দিতে হইব তোমার লাগি ওয়াজিবই লোকিয়া গিফট দিতে ওয়ালিকুম আসসালাম কইয়া জবাব দিয়া আমরা এলাকি ইলেকশনের সময় সালাম খালি প্রার্থী দিবা আর জনগণে লইবা এর জনগণে দিবা গুন ফিরত প্রার্থী রে কারণ এবারটা চেয়ারম্যান হয়ে গেছে তারে সালাম দেওয়ার লাগে হে এখন আর সালামর লোক নাই কিন্তু এর আগে বুট ফাইবার লাগে সালাম দিছে আর বিয়েবাড়ি আসলে অমুক তালে সালাম মা ওই সালাম ও খালি মাল রুজি করলায় আংটি রুজি করলায় হিসাব করলায় আর এসে দরবার করলায় যে ব্যাপারে দিসলাম দশ খান আংটি পাইসি দশটা পাইসি না তো আটটা বাইসি দিয়ে দোকানকে লোক ব্যাপারী গরম মধ্যে খালি মাইল কারণ আমরা আল্লাহ আল্লাহ করতে আল্লাহ রাস্তায় দি থায় তুমি দুই টাকা দিবা দিয়া রাতকু তার আল্লাহ ও বেটার আমি দুইটা টাকা দিসতাম শুধু তোমার সন্তুষ্টিরা দিছি তুমি আমার বিপদটা উদ্ধার করো আপনি তো কোনো দুই টাকা দিয়া লোক খুঁ দিছেন আপনার লাইন হ্যাঁ আমরা দিলাম তার ফুলের বিয়ে আংটি একটা আর হ্যাঁ আমার ফুলের বিয়ে কি দিল কিছু দিল না আমরা তো সব দই লোক আপনি দিব আমি মানে বদলা হইব পরিবার যদি পয়সা খরচ করে একটা কী সাদা কাসুইসালে আমি কই তুমি তোমার আত্মীয় স্বজন দান ঘর করি আত্মীয় স্বজন তাহলে তোমার ডাবল সই আমরা খালি হুজুরে নিয়া দিলে বড় দিগু দর বাড়ি হুজুর বাড়িতে খাওয়াই নিজের মা বাবার খবর নাই রসদালামে কইসেন তুমি তোর আত্মীয় স্বজন দ্বিগুণ সাহায্য করছো এর দায় সাহা পাইলাই আর একটাই তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছো এর দায় আর একটা সহ আমরা ওয়াজ শুনি তো ওয়াজ প্রত্যেক সপ্তাহ শুনি প্রত্যেক জুম্মারে শুনি তারপরে বছর তো ওয়াজ মাহফিল এখন তো কম্পিটিশান মানে দশ হাজারটিকে হুজুরা মসিদে আমরা বিশ হাজারটিকে হুজুর আনতেই এন যদি ওই যে রেডিও বাংলাদেশের হুজুরতে এনে আনতে হইব টেলিভিশন বাংলাদেশের হুজুর এইভাবে আমরা কম্পিটিশান করি আর কিন্তু আমরা মাঝে কোনো ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়ছে সত্যি কিনা না কিন্তু আমরা আমল কাজ হয়েছে আমল তো কম্পিটিশন আমল হইলি দেখানির লাগিয়ে আমল তো আল্লাহ সন্তুষ্টির লাগিনাই আল্লাহ আমরা সম্মানিত উপস্থিতি যদি ইসলাম অনুযায়ী যদি ইসলাম দিন হিসাবে আমরা গ্রহণ করতাম পারি না তাহলে নিশ্চিত নিশ্চিতভাবে আমরা আখেরাত ক্ষতিগ্রস্ত হইম আল্লাহুরা ইমরানের মধ্যে হয়েছেন আখেরাত আখেরাতির বুঝেন তো ক্ষতিগ্রস্ত হা আল্লাহ করমাইন তাকে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ তালাশ করে অন্য কোন ওয়ে অফ লাইফ অন্য কোনো জীবন ব্যবস্থা করে ওই যে আমরা দান আমি করতাম ইসলাম গেলে তো ইসলাম নাই খালি ওই লেগে ইমাম স্বামী খুঁদবা ফোড়বা আর একটা দোয়া করিয়া দিই বা গিয়া শেষ এরপরে ওই লাগিয়া সব ওই লাগিয়ে আমরার জীবন ব্যবস্থা ইন ইসলামের কোনো প্রবেশাধিকার নাই বিয়াবাড়ির আগর দিনও তাকে না বিয়ার আগর দিনও তাকে না ইসলাম আর আখতার বাদেও তাকে না ইসলাম আছেন ইসলাম হাজি সাবর হাজি সাবর ফুয়ার বিয়াত ইসলাম আছে হুজুর সাপর বিয়াত ইসলাম ইসলাম আছে দেখা যাইব খুব আছে আর বেশিরভাগ এক হাজার জনকি একটা দুইটা ভাইবা যে ইসলাম যেই আপনার ফুয়া বিয়াদিয়া ফুরির বাড়িতে ফুরির বাড়িতে বাড়িতে কিছু আনন্দে কিতাব হয় হ্যাঁ এটার কিতাব হয় যৌতুক না যৌতুক নেওয়া কিতা কইলা তার যৌতুক নিশি না তো তারা দিলাইছে এখন কিতা বর্মার বেটায় দিল আর একদিন দেয়নি বিয়ার পরে আর একদিন দিব তুই সময় এখানে কেনে এই সময় দিয়েছে সামাজিকতার কারণে না দিলে খুঁটা দিবা তার বুড়ির আনিয়া কইবা আট থেকে ফ্লাইটে যদি ভাঙি যায় কইবা হ্যাঁ বাঘর বাড়িতে আসতেনি বেলা দিছে ভাঙি লাইল মা বাপে এলাকা নাইনি তাস ইফতারে যদি নাই সবর বাড়িতে কি ইফতার ইয়ে খাইলাম ইফতার আপনার আপনার কি ফার্স্ট ফেড মানুষ দিতে হইব পঞ্চাশ কেজি আপনি বেটাগিরি দেখাই আপনি বাড়িতে বেটাকিরি দেখা আশেপাড়ে যখন তরকারি রাঁধত তখন জুল একটু বাড়াইয়া দিবো অন্তত আমাকে আশেপাশের মানুষের জুল দিতে পারবা রসুল নিজের ডেকটাকে দিবার লাগে আমরা হইলাম কি আনিয়া ফুটানি মারতাম কত মানুষে কষ্ট করিয়া খান দিয়া আনিয়া দেয় গরিব মানুষের লন্ডনী মানুষ লাগাবাড়ি গরিব তার খান্দি হোক আর খরচ করে হোক তার জন্ম হয়ে গেছে আপনি বেয়ের কি কিছু আনলে মন করছেন যৌতুক আর বেয়ের বাড়ি যে একশো জন খাইলে একটা যৌতুক নাই এটা কি যৌতুক নাই বট যাত্রা কি ইস্তাম আসে গিয়া দিলাই তুমি কইবা না আমরা এটা ইস্তামও নাই ইস্তামও আছে সেলে বিয়া করব ছেলে বিয়া করার পরিমা ছেলে ছেলে করব। ছেলের না এজন মেয়ের বাড়ি নাই আল্লাহ আমরা বুঝার তো অভিজ্ঞতা দিয়ে যে আমরা আমরা তো মনে করি আমরা মনে করি আর কবুল কর্তা নাই আপনার এই আনুষ্ঠানিকতা আপনার এই সামাজিকতা আপনার এই ইবাদত যদি যদি ইসলাম অনুযায়ী না হয় তাহলে আল্লাহ করতে নাই আর যে ইসলাম সারা জীবন ব্যবস্থা যাপন করবো রসুল আল্লাহ রসুল কিতা ইসলাম ইসলাম রে সব তাকি বালা সব থেকে খারাপাই খেলামরা এই এই্মার শ্রেষ্ঠ মানুষ তারা আমার সালাত আমার সিয়াম আমার হজ আমার কুরবানি সবই তৈবা হাবাই তারা কোরআন তারা কোরআন সন্ন্যারে সবথেকে ভালো করে বুঝছোন সবথেকে ভালো করে তারা মানছেন আমরা মনে করি আমরাও সব থেকে ভালো করে বুঝছি এটা দেখা যাইব যে তারার যুগ অনেক জিনিস ইস্তাম নামে আসিন না আজকে আমরা দেশে ইস্তাম নামে অনেক জিনিস আছে যেটা তারার যুগ আসেন না আর সেই ইসলাম পালন করছেন না এইটা কোনদিন কশিন কালে ইসলাম হইতে পারে না রসুলামেছেন যে এমন কোন আমল করলো যে আমার নির্দেশনা নাই ফাহু আর সেটা বাতিল রসুল্লা ফ্যান লাইট হিগে মানাইনি রসুল্লাহ ইবাদকা করতে হইব আমল কিলা করতে হইব আল্লাহর ইবাদক কিলা করতে ইবাদতের একমাত্র গ্রহণযোগ্য তরীক রসুল সাল্লা ইসলামের ক্ষেত্রে গ্রহণযোগ্য বোঝ ওই লোকি সাহাবাই খের আমরা দিয়ে আল্লাহ বুঝ এটা না হইলে ইসলাম ইসলাম মানলে কী লাভ হইব ইসলাম যদি আমরা মানি আমরা লাভ হইব ই দুনিয়ার কল্যাণ হইব আখেরাতের কল্যাণ আমি জানি আমার আত্মীয় স্বজন মাজিল ডাক্তর বানাইছে ডাক্তার বানানির ফলে বেটায় বিয়া করছে বিয়া করি আর এখন বৌ আর হৌ রে থাকে মা বাপ এক জায়গাতে আছে মা বাপর খবর রাখে না কী তার জান্নাত দেখতে পারবো তার পিতা মা তো জান্নাত সে জান্নাত কি করে তাই সব তাই গিয়েছেন সব ফোড়া ফোড়াই সায়েন্স আর্টস কমার্স সব তাই গাইছেন কিন্তু ইসলামিক না আমার মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধে এর মাঝে একটাই উপকারী এলিম একটাই যে তারা করে সে সন্তান এখন উঠলে আহ কি হইবো সামনে পরীক্ষা আসে স্কুলও যাইতে উঠবো না মায়া করিয়া তুইরা তাহলে এই এই বাচ্চার কারণে যাহার নামও সম্পর্কে জবাব দিয়ে করতে আর এই সন্তান করতে না হুজু দিয়া হুজুর যখন দোয়া করবা হুজুর করবা ইয়ারিরা তখন ই ফুয়ে কিনা কই কিনা কই না কেনে হুজু যখন দোয়া করবা রব্বিরা হামু মব্বা ইয়ালি সগীরা তখন আমিন কই না আমিন কইলে খার মাকলু কারণ করো হুজু আমার মা বপরে কবুল করবো আমরা এখন ঘুরছি না মনে করছে দোয়া হুজুর করলে ভালো হইব আর দোয়া শিকছিও নাই খর্তম খান শিকছি না আর নাইকার হুজুর দিয়ে দোয়া এলাম কারণ আমার বাড়িতে খানি গিয়ে আপনারা মাদ্রাসা করলাম আত্মা মারি দোয়া করলা আর সহজেই আত্তা মারি দোয়া করা যদি আপনি আমার বাড়ি গিয়ে আমি যদি আপনার বাড়ি গিয়ে খাই যারা খানি রান্ধা দিস আমরা তুই শিকছি না এই দোয়া তো জানিনা যেহেতু জানিনা শর্টকাট দোয়া হইলো কি আত্মা বাড়ি দোয়া করে এই তো সব থাকে আহ আল্লাহ মালো বরকদ রুজি করলাম তিটা খার তোর হইলো আমরা তো রসুলামে আমরা বাড়ি গেলা বিয়া বাড়ি গেলে রসুল বর এবং কনের লাগে দোয়াই কেছেন যে বর কনে কি আমরা একাগ্রতার সাথে করতে হইব আদব আছে আদবটেন করতে হইবো আমরা মনে করি আর কি দান আল্লাহিক আমরা তোমার দোয়ার সময় কইবা তুমি না দশটা টেকা দিতে হইব আপনি কইবা ইয়ার কি মানুষ আমার লোক সুয়ে সূরে যদি কয় আমার আজকে স্কুলের বেতন দিতে হইব ফুয়ার লাঠি লাই না আল্লা আপনার আল্লা আল্লাহ আল্লাহরে দেখ না পারো আল্লাহ তোমারই দেখরা। আর তুমি সুর দিয়ে দোয়া করা আত্ম মানিস খরি দোয়া করা আর সুরে তুলে তালে তালে দোয়া কররা আর দুয়া হয়েছে আইসক্রিম আত বিষ হয়ে গেছে আত্মা মানে রাস্তে রাস্তায় রসুল সাল্লা সাল্লামে দোয়াই নিবাদত নিবাদ মূল আর দোয়া করতেই রসুলের তরিকা রসুলের দোয়াইছেন বিয়া বাড়ি গেলে করতা এই করা রসুল বাথরুম ওয়াই করতে আপনি যদি আত্ম আইলা বাথরুম ও ঢুকিয়া ঠিক মতো টয়লেট ফেসা উসব ঠিকমতো তুমি আমার ঠিকমতো আমার দিও চিন্তান আছে আমার হেফাজত করিয়া যদি আপনি করিয়া বিহামতি আর আমার বাথরুম ও ঢুকিয়ে যে জায়গা ফাড়ি না যেগুতার নিজেরা বানাই দিছি সম্মানিত উপস্থিতি। যে আমরা যদি ইসলাম মানি তাহলে আমরা দুনিয়া তো কল্যাণ হইব আখারা তো কল্যাণ হইব মরার পরেও আমরা পাইবো আর যদি আমরা মনে করি নাতি নশা সবাই খুব খুশি চাকরি করে সপ্তাহে সপ্তাহ কিন্তু আখারা তো গেলে দেখা যায় আরো আজাব আল্লাহ সুবাহত আল্লা সুবাহ আমরা সৃষ্টি তার ইবাদত করবার লাগে তার এবং রসুলরা কোরআন করিম আল্লাহ যে তারা খুই রসুল তারা জাতিরা আল্লাহর দিকে আল্লাহ আল্লাহ কানু না সে তারা বাপদাদার এখনো আসল না তারা হেদাতের উপরে আসত না আমরা আজকে মাত্র সময় কইবা এত বুজুর্গানে দিনে গুজরা আপনি ইয়া অত লম্বা লম্বা মাতিরা আমি তো জানছি আপনি আমরা জানার পরে আমরা চেষ্টা করতে হইব না আমরা চেষ্টা করতেই না এটা মানার লাগে চেষ্টা করতেই না আল্লাহ সোহ্ন দান করবো কইবা আমরা কি লা শেষ বয়স আছি এখন যুবক লাগে কইবা এখন তো বয়সে গেছে এখন গীতা পড়তাম রসুদ্সোল্লা সাহাবি হল যখন সত্তর বছর তারা তারপরে ইসলামী আজকে এখানে আমরা পারতাম না আমরা সবটাই শিকতাম পারি কিন্তু ইসলাম লাগে আমরা গা ফেল আমরা রসিদ লাগিয়া আমরা মসজিদে ইমাম যারা আছেন বা যারা দায়িত্বশীল আছেন তারা কইবা যে আমরা শিক্ষাইনি তবে একটা জিনিস যে ইমাম সাহেব আপনি আমরা শিকাইবা কিন্তু আপনার দৌড়াইবা না দৌড়াইলে কিন্তু আমরা বাকি যাবো এখানে আগে খুঁজা কারণ আমরা অভিজ্ঞতা বয়স্ক মানুষকলরে জিকার করলে যদি তখন আর বাকি যাই না আর তা ব আমরা গাড়ির চললে কিনা দোয়া করতে হইব এগুলো হিটতে হইব এগুলো জিকির এইগুলো আমরা দৈনন্দিন আমল সকাল সন্ধ্যার জিকির আছে নামাজ বাদে জিকির আছে নামাজ পড়িয়া আমরা দেশের মানুষের সুন্দর নামাজ পড়িয়া বইয়া এত বইয়া গনে কিভাবে করতে আল্লাহ আলহামদুল্লাহামা যে আমরা আলোচনা করা আসলাম যে ইসলাম আল্লাহ সুহানা দিন হিসাবে মনোনীত করছেন এবং আল্লাহ সুহানা আমরা কেউ সৃষ্টি করছেন আল্লাহ সুবাহুল জিনিস ইল্লাহ আবদুল আমি জিন এবং ইনসানটা সৃষ্টি করছি কেবলমাত্র আমার ইবাদত হরবার লাগে আর ইবাদতটা আল্লাহ সুবাহ গ্রহণযোগ্য হইতইলে দুইটা শর্ত অন্যতম দুইটা শর্ত হইলে এক নম্বর শর্তই লেগে ইবাদতটা হরতইব শুধুমাত্র আল্লাহ লাগে খালেস পাবে খালেসভাবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির লাগে হরতইব আর দ্বিতীয় শর্তই লগি ইবাদতটা মাহমুদ রসুল্লাহিমের অনুসরণে যদি এটা একলাশ খালেস যদি নিয়ত না থাকে তাহলে এটা শির্ক হইব আর এটা যদি রসদ ইসলামের অনুসরণ না হয় তাহলে সেটা হইব বেদাত এটা ইবাদত হইতে হইব শির্ক মুক্ত ইবাদত হইতে হইব শিখ মুক্ত তাওহিদ তাওহিদি ইবাদত হইতে হইব আর ইমান হইতে হইব বিশ্বাস হইতে হইব শিখ মুক্ত তাওহিদি ইমান আর আমল হইতে হইব গিয়া বেদাত মুক্ত সুন্নতি আমল বেদাত মুক্তিমুক্ত আলাইসালামরিকার লোক মিল নাই অনেক জিনিস আমরা সমাজও আছে এর মধ্যে যদি দুই একটা জিনিস হই আপনার ধরে দেখা যাইব যে আমরা দেশে একটা খতম আছে ইনুস। ইনুস আলাইস্লামার দোয়া কিতাতে কি উদ্ধার পাওয়ার দোয়া নিজে করছেন আমরা ইউনুস যখন খরি তখন আমরা নিজে করি না বিভদ আমি আর বিপদ না আমার কথা আমরা অধিকার আছে আপনি প্রশ্ন করা। আপনাকে আমরা জিগার করবা আমরা আলোচনা করে কিছু সময় দিব ইনশাআল্লাহ তাহলে ইউনুসআস্লাম বিভদ ফোড়া ইউনুসআসাল্লাম এই বিভদ ফোড়িয়া এইভাবে দোয়া করছেন আল্লাহ সুমান কোনো ইহা নাই তোমার পবিত্রতা ঘোষণা করিয়ার ইন্মিন আমি জালিমদের অন্তর্ভুক্ত হই গেছি বিভদকে আমি জুলুম করছি আমি আর স্বীকৃতি দি জালিমি গেছে কারা খাতে বিপদ নাই কেউ দেয় খা ফ্রি কইরা না পয়সার লাগে পয়সার লাগে আমরা জালিময় গেছি আমি জালিমি গেছি আমি জালিময় গেছি তাই দৌমছে তফিরা তারপরে পড়লে যেটা হাইলাকি এটা যতবার বিভদ মরিয়া যতক্ষ নিচ্ছা আপনি আপনি যে অতবার করলে আমার দোয়া এটা অতবার করলে যে খতমে কৈবাই করছই রসুল চালাই বিফতাম দিয়ে ফোর আর রসুল বিভিন্ন সময় বিভাগ লন্ডন ঝগড়া করে আরো নিকুন্দ মিরাজ আমির আলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এটার নাম বলি আমরা দেশের ইসলাম রসুল সাল্লি সাল্লাম মরা খানি ফাটাই আর আমরা কিনা মরি গিয়া জানি না আপনি এলাকাতে আছে কিনা না আমার এলাকা তিন দিন পর্যন্ত কেউ ফাটায় না একদিনও তিন দিন পর্যন্ত আপনি ফাটাইতে পারেন আর কোচেন মরা বাড়ি গিয়া আর আমরা কীতা করি মরাবাড়ি গিয়া খাই বা লাগাগর মানুষ খাওয়াইলেনি যেদিন কিন্তু তিন দিনের দিন আমরা খার বাড়ি গিয়ে খাই তিন দিন সিন্নিও হয় এটা কি লাগাবাড়ি গিয়ে খাই না মরা বাড়ি খাই গরিব বাড়ি খাই সান্দা তুলিয়া খাই সবাই সান্দা দিয়ে হইলে গরিবর বাড়ি খাই আমার সাচার করো ভাই আমার লাগাবানের চিন্ন হয়েছে মাদ্রাসা পড়ছে চিন্ন খাই আছি কেট থাকি আল্লাহ আল্লাহ ফকিরা মোকু না কিন্তু সদকার খানি খাই চেয়ারম্যান সব গেলে আত্মীয় গেলে তরকারি রটা দেখানইয়া তারপরে মারামারি এগিয়ে প্যাকেট ওরা ফিটা মারের হাই তুই দুই সান্তা লইস তে জুলুম অত্যাচার হার দেখবা যারা ইউনো আইসে অধিকাংশ মানুষের নামাজ নামাজ নাই নামাজের খবর নাই সিন্ডি কিন্তু ঠিক আছে আর ফজর ইয়ালে দেখা যায় আস্তে বাড়ি ভরি গেছে মানুষের সিন্ডি খাইবার লাগে এই আমরা ইসলাম চল্লিশ দিনের দিন তিন দিনের দিন আবার কিতাবো আখনি নাই এদিন ক্ষীর ক্ষীর করতে হইব আর এদিন কুইয়ার তারপরে নাইকল তারপরে অতা হইব ফল ও হইব ইন্দু আল্লাহ খান এটা এগুলো ইন্দু তাকিয়েছে এগুলো এগুলো দশ হাত বাবন আর চল্লিশ হাত মুল্লা মানে এটা দশ দিনের দিন করি আর আমরা চল্লিশ দিনের দিন খড়ি আমরা তিন দিনের দিন খড়ি এখন অনেক কইব আমরা তিন দিনের দিন খরি না দিন খড়ি মানুষ মারা গেলে তার লাগিয়ে ধোয়া করতায় তার লাগিয়ে দাঁড়িয়ে কিছু করতাই তার লাগে খানির আয়োজন করিয়া তারপরে জুলুম অত্যাচার সুন্দর করে খাওয়াইনি তো ঠিক আছে খাওয়ানি আমল কিন্তু খাওয়ানিত সুন্দর সুশৃঙ্খলভাবে খাওয়াইতে হয় তুমি গরুগো পাঠিয়ে মানুষের বাড়িতে ফুসে আমার বাড়িতে খাই আর খানির আগে লম্বা খাওয়াইতে তার তারপরে করি জানাজান নামাজও আমরা যে কিন্তু যদি ফোন দিয়া হয় আমি আর দুই মিনিট তার যদি অপেক্ষা করেন লেগে দিবো চেয়ারম্যান সাহেব অপেক্ষা করো চেয়ারম্যান রে চেয়ারম্যানের যদি আপনি তার বোম মারেন জানাজান নামাজ কিলা লাগবে ফলাতক বীর দিয়ে কিতাবেন দ্বিতীয়তক বির দিয়ে কীতা পড়েন দ্বিতীয়তক বীর দিয়ে কীভাবে ইভেন কি আমরা যারা চর্চা করি আমরা যারা জানাজার নামাজ জানি তারাও আমরা সঠিকভাবে জানি না যে জানাজান যে সঠিক দোয়া পড়তে এটা জানি না আমরা কিছু নাই এটা সব উপস্থিত অনুপস্থিত গুরু বড়ো লাগে দোয়া আছে কিন্তু মাইহত লাগি নাই মাই হতলা খাস যে দোয়া হয়েছে আমরা জানিও না আল্লাহুল্লাহু ই দোয়া আমরা জানিও না জানি না যে আপনার এই কথা কইবার আপনার জাস্ট ওখান খার যে আমি যে কথাগুলা কই চেক করুক কা আপনার বাড়িখানটার একটা মূল্যবান জায়গা যদি থাকে আর শুনুন যে বা হয়েছে জরিফত লাগাবাড়িরা সা দাদাই কাহছেন দাদার বাপে কাহসন আস্তা যদি খাইব আপনার খয় বা জায়গা মনে হয় তোমার ধান আপনি কী রই থাকবা লোকাল কাগজ বার করে দেখো আপনি যাইবা এক বিভিন্ন জায়গা তদন্ত করে দেখবা যদি জাগা আস্তা এলাকার মানুষ যদি বুঝায় তোমার তুমিও দেখা তোমার ছুটে বেলা তারা খাইরা আপনি কইবা না রা আমার বাপ দাদাই বুঝতে না দেখা তা দুই লাখ টাকা আপনি দুই লাখ টাকার জায়গায় দায় এখন আপনার বাপদাদারে আপনি বানাইলাজে তারা বুঝছেন না আর আপনি একটা ইবাদত যে ইবাদতার কারণে আপনি জানা তো আপনার আকের জীবনে সুখী হইতো এগুলো একটু চেক আপনি চেক করুক কা আমরা হইয়া না আমার কথায় বাদ দিলে আমরা এই কথাগুলো এই কথাগুলো নামে মনে করি আর তো আমরা এটা কি নেক আমল হর না খালি আমল হর এই আমলে আমার জান্ন খবরও সাহায্য করব না এই আমার আমার মধ্যসময় সাহায্য করব এই আমার আমার আকার সাহায্য করবো নি আমার মিজানু ফুলসিরা তো আমার সাহায্য করবো কিনা এটা আমার দেখার দরকার কিনা আল্লাহ সুমান তাহলে আমরা বুঝার তো কি জান আমরা যেন এই ব্যাপারে সচেতন হই আল্লাহ সুহানা আমরা যেটা হুঁছি এর মাঝে সত্য সঠিক যেটা আল্লাহ আমরা গ্রহণ করার দান ভুল যদি থাকে সেটা আমার আল্লাহ আল্লাহ আমরা বন্ধু বান্ধব যারা মারা গেছেন করে দান যারা অসুস্থ আছেন সুস্থতা দান যারা ঋণগ্রস্ত আছেন ঋণ মুক্ত করে দক্ষা পৃথিবীর বিভিন্ন মুসলমান হল নির্যাতিত আছে নির্যাতিত মুসলমান হলে আল্লাহ সুহানও সাহায্য তারা এবং আমরা দেশের মাঝে আমরা সমাজের মাঝে আমরা পরিবারের মাঝে শান্তি বর্ষণ করে দক্ষা আমরা এই কোরআন প্রতি পরিচালিত করুক আমরা সত্য সঠিক প্রতি পরিচালিত করা তো আল্লাহ